सत्य देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत नटाय पुन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगलेशे बीस टी बांगलाय মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরি অবরাক আলহামদুলিল্লাহেরা আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় ভাই বোনেরা আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান থেকে অনেকগুলো বিধান আপনাদের সামনে পেশ করেছি আজকে একটি মূল মূলনীতি নিয়ে আসবো সুরাল বকরার একশো সাতানব্বই নম্বর আয়াত যেটা আল্লাহ বলেছেন হজের প্রসঙ্গে মিন মিন ওমাতে যেই ভালো কাজই করো না কেন আল্লাহ সেটা জানেন যেই ভালো কাজেই তোমরা করো না কেন আল্লাহ সেটা জানেন মানুষকে জানাবার মনোবৃত্তি পোষণ করার দরকার নেই লোকে দেখুক লোকে জানুক এই লোকিকতার কোনো প্রয়োজন নেই যিনি বিনিময় দেবেন যার জন্য কাজটি করছি আমি আর তিনি জানলেই তো যথেষ্ট জানা আহল লহ আল্লাহ আল্লাহ বান্দাবান্দি যারা তাদের চিরায়ত অভ্যাসেই সমগ্র ইতিহাসময় তাদের জীবন ছরিত আমরা পড়লে দেখি आल्लर साइ ग सम्पर्क तेज़ा लुकिए लुक रेखे और जरा प्रकाश कर देखा गया शयान तरंगांग दिए वीवन थे कड़े नहीं बनिए अथवा अति प्रशंसा करिए अथबा लौकिकतार रिया रोगे फेले दिए तरह ओ सम्पद से हारिए फेले सत्कुन প্রকাশ করার দরকার নেই এই জন্যই অসল্লু বিয়বীজি মদিনা গিয়ে যে ভাষণটি দিয়েছেন হাদিস যে রাতের গভীরে সালাঁদ পড় মানুষ যখন ঘুমিয়ে আছে মানুষ টের পাচ্ছে না তুমি যে সালাত পড়ছ আল্লাহ তো টের পাচ্ছেন আল্লাহ তো জানছেন এটাই তো তোমার চাওয়া পাওয়া আজকের এই মূলনীতিটি আল্লাহ রাবুল আলমিনের সাথে গভীর সম্পর্ক রচনার একটি মূলনীতি যে আমি যাই করব না কেন আমার আল্লাহ জানলেই যথেষ্ট আল্লাহ যদি না জানতেন তাহলে আমার একটু ভয় থাকতো আহা কাজটা করলাম আল্লাহ জানেনি না তো তিনি আমাকে পুরস্কার দেবেন কি করে কিছু যে পাওয়ার একটা আশা আমি মেসকিন করছি মালিকে যদি না জানে তাহলে উনি আমাকে কি পুরস্কার দেবেন তখন দরকার হতো যে মানুষকে জানিয়ে রাখে সবাই জানুক আমি যে কাজটা করেছি কেমন দিন এসব সাক্ষীরা সাক্ষ্য দেবে কিন্তু তাদের কোনো সাক্ষের দরকার নেই তো আমার আমার মালিক এমন যে মালিকের আমি শ্রমিক তার স্লেব তার দাস দাসী আমি তার দাসত্ব করছি তিনি আমার সম্পর্কে এমনভাবে জানেন যেন পৃথিবীতে আর কেউ নেই আমি একাই আছি তিনি সবসময় যেন আমাকে নিয়েই ব্যস্ত আছেন শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকলে তিনি যেভাবে আমাকে জানতেন এখনো তার হাজারো লাখ কোটি মাক লুক অনন্ত তার এই সৃষ্টিকূল আমাদের ক্যালকুলেশনে আসে না এত পারেন এত ক্ষমতা ওনার যেমন সুরা লোকমানে তিনি বলে দিয়েছেন মা তোমাদের সৃষ্টি তোমাদের আবার পুনরুজ্জীবিতকরণ এগুলি একজন মাত্র মানুষকে সৃষ্টি করার পুনরুজ্জীবিত করার মত আমার কাছে তাহলে আল্লাহ তো আপনাকে নিয়ে আছে নেই আল্লাহর সর্বশেষ পর্যায়ে আল্লাহ বলেছেন নবীকে আল্লা জি অর কাহিন্তা কুম তুমি যখন সালাতে দাঁড়াও তিনি তোমাকে দেখেন কিভাবে দাঁড়ালে তিনি দেখেন কিভাবে পড়তেছো কি মন নিয়ে মনটাও দেখেন জি ও বা কিভাবে নাড়াচ্ছ উচ্চারণ কিভাবে করছো ওটাও দেখেন তখন লুবা ক্যাফিস মধ্যে যে তুমি হচ্ছে করছো আবার উঠছ বসছ সব দেখছেন আল্লাহ আকবার। সব মনিটর হচ্ছে তালা চিন্তা কি মালিক যখন জানতে পেরেছেন যে আমি ওনার জন্য সেজদা দিয়েছি সালাতে দাঁড়িয়েছি এত হাজার তাজবি পড়েছি আরেকজনকে বলতে যাব কেন এই সম্পদ তো হওয়ার ভয় আছে যার পকেটে স্বর্ণ ডায়মন্ড আছে রাতের গভীরে যেখানে যাবে কাউকে বলবে না চিন্তাইকারী আছে এজন্য জন্য কোরআনে কে মূলনীতিতে আবাদতকারীরা তাদের এবাদতকে যদি সংরক্ষণ করেন অনেক ভালো আলু যত ভালোই তোমরা করো না কেন সেটা আল্লাহ জানেন হজের প্রসঙ্গে আল্লাহ বলে তার জানা উচিত যে হজে কোন রাফাস নেই কোনো অশ্লীল কথাবার্তা নেই অশ্লীল কাজ অশ্লীল দৃষ্টি অশ্লীল শ্রবণ নারী পুরুষের যৌবন সংক্রান্ত যত কাজ আছে হজে গুলি টোটাল নিষিদ্ধ ওলা ফসু কোন রকমের কোন নির্দেশ লঙ্ঘনের কোন পাপ তর্ক বিতর্কে জড়ানো যাবে না একজন রোজাদার যেমন তর্ক বিতর্কে গালিগালাজে জড়িত হবে না ওই সময় যেমন তাকে বলতে হবে আনা সয়ে আমি একজন রোজাদার আমি গালি গালাজ করতে পারবো না তো এরকম হজের মধ্যেও কোনো জেদাল বিতর্ক নেই হ্যাঁ কোন হক বিষয়ে যদি কোন বিতর্ক ওঠে সেটা অন্য জিনিস সেটাও হবে। শালীন ভাবে সারতে হবে এই প্রসঙ্গে এই মহান মূলনীতিটি আল্লাহ বলে দিয়েছেন যত ভালোই তোমরা করো না কেন সেটা তো আল্লাহ জানেন আর পাথেও গ্রহণ কর দুনিয়াতে খাবার জন্য কোথাও গেলে যেখানে আত্মীয়রা কেউ নেই তোমাকেই তোমার সবকিছু ভার বহন করতে হবে সেখানে গেলে দেহের কিছু খাবার নিয়ে যাও তবে দেহের খাবার বলার পরে পরে আল্লাহ রুহের খাবারের কথা বলে দিলেন সর্বোত্তম পাতে হলো তা কোয়া হৃদয়ের খাবার রুহা নি যেটা এটা নিয়ে যাবে ওয়া অলিলাল বাপ আর হে বিবেকবানরা আমাকে ভয় করো লিপ্ত হওয়া যাবে না কোনো ঝগড়া করা যাবে না তারপরে বললেন যা ভালো করো আল্লাহ জানেন আল্লাহ যেহেতু জানেন অতএব ভালোর বাইরে যাবার সুযোগ নেই আর ভালো করলেও কোনো হৃদম্যতা ভোগ করার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ তো জেনেছেন সবকিছু তোমাকে তিনি তার জাজাই খাই উত্তম বিনিময়ে তিনি দান করবেন আল্লাহ তারা যখন এখানে মন্দ থেকে তাদেরকে নিষেধ করলেন তখন অমাতা ফালমিন খাইরিন বলে ভালোর প্রতি উদ্বুদ্ধ করলেন ভালো কাজ করার ভালো চরিত্রবান হওয়ার মানুষের সাথে ব্যবহার করার এই জাতীয় যত ভালো আছে সবগুলি তিনি নির্দেশ এখানে দান করলেন এ ধরনের কথা সুরালে দুইশো সত্তর নম্বর আয়ত আল্লাহ সেটা জানেন। অনেক সময় এসব সামাজিক ভালো কাজগুলো করতে গিয়ে লৌকিকতা করে ফেলে যেমন একটি ছয় হাদিসে রয়েছে সর্বপ্রথম বিচার হবে তিন ব্যক্তির এক ব্যক্তি হলো সে আলেম কেমতের মাদ আল্লা যখন তাকে তাঁর সমস্যা নিয়ে আমাদের কথা বলে জিজ্ঞাসা করবেন আমি যে তোমাকে জ্ঞান দিয়েছি কি আমল করেছে। তখন সে বলবে করা যে আমি তোমার জন্য ও এই মানুষকে শিক্ষা দিয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি কোরআন পড়েছো এই জন্য যে লিও কাল ফুল কারি যাতে এটা বলা হয় যে অমুক ব্যক্তি কারি তুমি নিজেকে কোরআনের কারি হিসেবে প্রশংসিত করার জন্যই কোরআন নিয়ে তুমি সাধনা করেছো না এই যে লৌকিকতা করেছে আমি যে কারি আমি যে কেনা পড়ছি আমি কোরআন পড়ছি আমার আল্লাহ জানেন আমি আল্লাহকে দেখাবো আমার কোরআন আল্লাহকে শোনাবো আমার আমল আল্লাহর জন্য করব করবো লি আলমিন করব। তাতে মানুষ শুনুক নাইবা শুনুক মানুষ তো শুনবেই তাতে আমার কি যায় আসে সেদিকে তো আমার ভূক্ষেপ থাকা উচিত না আমার ভূক্ষেপ থাকবে শুধু আল্লাহর দিকে আল্লাহ সন্তুষ্টির দিকে কেমনি ভাবে একজন যোদ্ধা সে আল্লাহর পথে যুদ্ধ করেছে আল্লাহ প্রশ্ন করবেন কেন যুদ্ধ করেছো সে বলবে তোমার জন্য যুদ্ধ করেছে জীবন দিয়েছে আল্লাহ বলবেন না মিথ্যা মিথ্যা বলেছ তুমি যুদ্ধ করেছো এই জন্য জারি অমুক ব্যক্তি বড় সাহসী রণবীর এটা আশা যুদ্ধ করেছে। আমার জন্য করি অতএব এগুলো সব আল্লাহ জানছেন এটাই যথেষ্ট আল্লাহর জন্য করব এটাই যথেষ্ট মানুষকে দেখাবার প্রয়োজন নেই প্রিয় ভাই বোনেরা समय कथ कर्म पूर्व अजानपर्जान शेषे जा प्रदान जीवन सफलता कीज कर मुखर पवित्रतारम्लात जाना जन्म फिले आम প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম ও হেল্পুজ বিউটি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 দেখুন অর্ধাঙ্গিনী নাতৃতী প্রতি মনের ধর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয় বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ মাদানি চোখ ও জীবের আপত থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের পিস টিভি বাংলায় চোখ ও জীবের কুফল পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ফিরে এলাম আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান একটি প্রবাদ হিসেবে আপনি সেখানে বলে দিলেন অমতা যত ভালোই করো না কেন হতাশা আর কিছু নেই আল্লাহ তো জানেন বিনিময় তো তিনি দেবেন এই উপরে থাকো আল্লাহকে জানাবার জন্য আল্লাহকে দেখাবার জন্য কাজটি করো মানুষকে দেখাবার জন্য করো নিজের মনকে তার দেন এটি তার বিয়ে কোরআন কোরআন কোরআন আমাদের মনকে গড়ছে যে কাকে দেখাবা তুমি তোমার জীবন কর্ম কাকে দেখাবা কাকে শো করবা শো করবা আল্লাহকে দেখাবা আল্লাহকে এজন্য আল্লাহ দেখছেন তোমার মনকে মনকে সুন্দর করো আল্লাহ যেখানে তাকাচ্ছেন সেটাকে বেশি সুন্দর করো এখলাস দিয়ে সাজাও আল্লাহর মোহাবত দিয়ে সাজাও সেটাকে দিয়ে সাজাও আল্লাহ সেটাকে সুন্দর করো কত সুন্দর যত ক্ষুদ্রই হোক আরেকটি মূলনীতিতে আমরা তো সুরাজুল জলের সাত আট নম্বর আয়াত নিয়ে এসেছিলাম সময় ভালো করলে হোক সে ব্যক্তি সেটা দেখবে আল্লাহর কাছে কারণ আল্লাহ সেটা রেকর্ড করে রেখে দিয়েছেন তার কাছে জানা আছে তুমি কি করছো অনেক সময় যুদ্ধজাহাজ এত বড় কাজ করলো এত বড় কাজ করলো মানুষকে দেখাবার জন্য কাজ করলো শেষ হয়ে গেল কাজটি রোব্বা মালিন সকীরিন তো আজে মোহনী আর কত ছোট ছোট্ট কাজ আছে নিয়রটি বড় এই জন্য ছোট কাজটিও বিশাল হয়ে গেল আমলিন কাবিরিন তুষা গ্রহ নেইয়া কত অনেক বড় বড় কাজ আছে নিয়তটা করেছে ছোট করেছে। তার একটা উঠের রশি আনবে যুদ্ধের ময়দান থেকে এই জন্য যুদ্ধে গেছে ওই উঠে রশিটাই যদি সে পায়ে পেল আর কিছু পাবে না আহা যে হা যুদ্ধে দ্বারা জান্নাত কিন্তু অনন্ত সেই মেয়ামত কিন্তু সেই বিরাট কর্ম দাবি করতে পারবে না সে অতএবিন যে কোনো ভালো কাজ আল্লাহ যেন যদি করেন সেটা সবচেয়ে বড় জিনিস তার জন্য হয়ে গেল কাজটি ছোট হলে কি হবে কাজটি ছোট হলে কি হবে যার জন্য করেছেন তার চেয়ে বড় তো আর কেউ নেই তাহলে এই কাজটি কত বড় হয়ে গেল হলো তোমাদের তাকুয়া এই কে যা এর ওহা নিয়ে তোমরা গ্রহণ করোয়া উলিলাল বাব এই মূলনীতির পরে বলে দিয়েছেন হে বিশুদ্ধ জ্ঞানের অধিকারীরা আমাকে ভয় করো আসলে বিশুদ্ধ জ্ঞানী ছাড়া कुराना मूल मानुष साधारण ज्ञान नहीं नष्ट कर दिए अखाद्य कुखाद्य दिए अशिक्षा कूशिक्षा दिए कूमंत्री बुद्धि विवेक के नष्ट दिए सारा बंतरा जमजमे पानी तेजर से भलो लागे भलो लागे जीव नष्ट हो गए जरे आक्रांत हम মিঠা জিনিস লাগে যত সাত জিনিস দেবেন তিতা লাগছে কারণ জ্বরে লাগবে না। যার এই বুদ্ধি বিবেক ঠিক আছে তার কাছে ঠিকই এটা অনুপম স্বাদময় তার কাছে মনে হবে এই জন্যই ও অলিলাল আমাকে ভয় করো ওহে তোমরা যাদের আকল বুদ্ধি বিবেক বিবেচনা ঠিক আছে নষ্ট হয়ে যায়নি ফালুমিন হোমাত আলহামুল্লাহ এই সুন্দর মূলনীতিটি মোমিনের অন্তরকে এক মহান তার দিয়ে উজ্জীবিত করে সুশিক্ষিত করে মনকে হৃদয়কে আমরা প্রত্যেকেই সাইরিল আল্লাহ আল্লাহর দিকে আমরা যাচ্ছি আল্লাহর ফতের প্রতীক সবাই সময় নামক বাহন আমাদেরকে টিকটিক করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমরা আল্লাহর পথের প্রথিক এখানে আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো আল্লাহ দিকে যাচ্ছি নজর আল্লাহর দিকে মন আল্লাহর দিকে যে কোনো কাজের পেছনে নিয়ত থাকতে হবে আল্লাহ জানছেন কিনা আল্লাহ দেখছেন কিনা আল্লাহকে দেখাচ্ছি কিনা ইমাম এবদুল কাইম রহমতুল্লাহ আলাই এ বিষয়ে অনেক সুন্দর কথা বলেছেন ইয়া আল্লাহ কত ব্যক্তি তার হৃদয় খানি ভালো আল্লাহর কাছে তার মন খুবই স্থিতিশীল তার সাথে আল্লাহর অন্যরকম ভালোবাসার সম্পর্ক কিন্তু সে মানুষের কাছে একদিন বলে লোকজন জেনে ফেলল মানুষ তাকে এমনভাবে প্রশংসা করল এমনভাবে তাকে ক্ষতিগ্রস্ত করল যে শেষ পর্যন্ত তার এই ধন হারিয়ে গেছে বকা ফাই এখন সে হাত কচলায় আহা হারিয়ে গেল। আর নেই এই জিনিসে যারা আল্লাহর পথের প্রতীক তারা জানে এগুলো আল্লাহ জানলে যথেষ্ট এই তার বিয়েতে ইমান ইয়া এই তার থাকা উচিত অন্তরে এক লাঁচ থাকা উচিত আমি অমুক জিনিস অর্জন করেছি এত আমি এলম জানি আমি এত কোরআন জানি আমি এত আমল করি আমি তাহায্যত পড়ি এগুলি এভাবে বলতে নেই এগুলি যত বলবেন তত নিজের দিকে বিপদ টেনে আনবেন এই জন্য আল্লাহর সাথে যাদের সুসম্পর্ক তারা যাতে আল্লাহ যে জানেন এটার উপরে তারা খুশি থাকেন অন্তর্কে শান্ত প্রশান্ত রাখেন যে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ এমন ক্ষমতা ধর তিনি সব জানেন মিন কারণ আমার ডাইরেক্ট আমার আল্লাহ তো জানতেছেন আমি সরাসরি ওনার দিকে মতাবাজ্জা হয়ে যেতে হবে এটাই ফরজ নিজের কলম আরেকজনের কলবের দিকে নিলে আরেকজনকে ভায়া মিডিয়া ধরলে ইসলাম এসেছে গেল গেল ইমান তাহিদ সব বরবাদ হয়ে গেল সমস্ত আম্বিয়ায় কেরাম যে শিরকির বিরুদ্ধে লড়াই করে গেছেন সবচেয়ে যে মারাত্মক বিরুদ্ধে লড়াই করে গেছেন সেটা হলো সৃষ্টিকে আল্লাহ হিসাবে মাঝখানে নিয়ে আসা যে উনি ছাড়া আমি আল্লাহকে পাবো না ওনার ভাই হয়ে আল্লাহর কাছে যেতে হবে আমার আপাতত ওনাকে দেব উনি আল্লাহ কাছে পৌঁছাবেন এটা ওনার দায়িত্ব যেটা আবু জাহাল বলতো মা না এগুলোর আবাদত করি কারণ এগুলো আমাদের কাছে জমা দিলাম এগুলি আল্লাহ আমার জানেন তিনি আমার জীবন কাছে জীবনশিরার উপরে থেকেও এত কাছে যে আমার জীবন জীবনশিরার কাছে থাকলে যে জানতেন এভাবে জানছেন আরো বেশি জানছেন তাহলে এই সময় আমি ওনার কাছেই তো জ্ঞানগত একেবারে ওনার সামনে এখানে আরেকজনকে টেনে এনে আমি কেন বলবো ডাক্তারের সামনে রুগী বসা এখানে আরেকজনকে বলা এখন দরকার আছে যে ভাই আপনার কাছে বলছি আপনি ওনার কাছে বলেন সরাসরি ডাক্তারের কাছে বলতে হবে এই উশিলা ধরা আল্লাহকে অজ্ঞ মনে করার সামিল যে আল্লাহ আমার অবস্থা জানেন না আল্লাহকে নির্দয় মনে করার সামিল যে উনি বেশি দয়ালুক উনি দয়া করে এটাকে সাজিয়ে গুছি আল্লাহর কাছে দেবেন আল্লাহ এত দয়া করবেন আল্লাহ কাছে দিলে যদি আল্লাহ কবুল না করেন নওয়াজ এই জন্য সুরা আল ফাথের ছয় নম্বর ব্যক্তি এরা আল্লাহ করে আল্লাহ রহিম না কিসের দয়াল সে তো সার্থপর ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে অনেক ধর্মগুরু আছে হারাম পথে মানুষের সম্পদ আত্মসাত করে আর মানুষকে ইসলাম থেকে বিচ্ছুত করেছে রব তার সবকিছু জানছেন ফনজ কোন ধরলেই এবদতের ক্ষেত্রে ধরলে আপনি মোসেক হয়ে চির জাহান হয়ে যেতে হবে আল্লাহ এসব হেফাজত করুন আপনি আপনার ইবাদত একজন পির সাহেবেন কাজী কে জানাবেনা যেটা নিষেধ সেটাই আমরা করতে যাচ্ছি সাহাবিরা কি বলতেন দেখুন নয় নম্বর আয়াতি কাউকে কিছু মেহমানদারি করলে বলতেন আল্লাহর জন্য করেছি তোমার কাছে কোনো বিনিময় চাই না তুমি আমাকে ভালো বলো আমাকে দানবীর বলো আমাকে খুব মহানুভব বলো কিচ্ছু বলার দরকার নেই তোমার কাছে কোনো দাবি নেই আল্লাহর জন্য করেছি বাস যেমন আবুবক সিদ্দিক রাদি আল্লাহ তালের প্রশংসা আল্লাহ করেছেন কি বলেছেন ও সাই জানাবু আল্লাহ শীঘ্রই জাহান নাম থেকে বাছানো হবে দূরে সরিয়ে দেওয়া হবে অর্থাৎ জাহান নামের ধারে কাছে নেওয়া হবে না তাকে কাকে আল্লাহ যে তার সম্পদ আল্লাহর পথে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহকে তাকে জাহার নাম থেকে সরিয়ে দেয়া হবে আসলে দান করা যাহার নাম থেকে ধরে সরার অনেক বড় একটি মাধ্যম অনেক বড় আমল ও দান করলো কারো কোনো দানের প্রতিদান দিল না সে এটা কোনো প্রতিদান নয় ইগো আওয়াজে রব্বি আলা একটাই তার ইচ্ছা তার সর্বোন্নত রবের সন্তুষ্টি সে চায় প্রিয় ভাই বোনারা এই কামনা বাসনা দিয়ে নিজের মনকে তার গড়ুন যে আমার সমস্ত আমল আমার আল্লাহ জানবেন এটাই আমার দায়িত্ব হ্যাঁ কেউ যদি খুব পাকাপ্ত ইমানদার হন কোন একটা ভালো কাজ তিনি করেন এই নিয়তে করেন যে আল্লাহর বন্ধারা দেখুক দেখে তারাও এই কাজটি করুক তারাও দান করবে তাহলে সেটা হতে পারে কিন্তু সেটা হলো পাকাপোক্ত ইমন্দারের জন্য যাদের রিয়াকারীর আশঙ্কা আছে তাদের জন্য নয় আল্লাহ তালা এই মূলনীতির উপর আমল করার তফিক দান করুন সুফান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 প্রদর্শক দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशनाशियत कल सन्ध्या साढ़े छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटांगे टीम व्यवहार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 क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्ख चरित्र गठने इसलम कल रे आठ टेब सम्प्रचार सकाल सार्लाशेटी बांगल